একটা জবাব হতে পারে তখনও জাকাত ও হাজ ফরজ হয়নি কারো কারো মন্তব্য আর কেউ কেউ বলেছেন যে না তখন হাজ এবং জাকাত ফরজ হয়ে গিয়েছিল ইসলামের বুনিয়াদ পাঁচটা স্থির হয়ে গেল কিন্তু সাহাবি নহমান প্রশ্নকারী সাহাবি তিনি ছিলেন দরিদ্র মানুষ আর আপনারা জানেন জাকাত ও হাজ দরিদের উপরে দরিদ্রের উপর নয় কাজী সাহাবি নির্দিষ্ট পরিমাণ মালের মালিক ছিলেন না নেশা পরিমাণ মালের মালিক ছিলেন না এবং হজ করার মতো তার সে আর্থিক সামর্থ্য ছিল না সেহেতু তিনি রসসোল্লা আলীসালামকে এ দুটি বিষয়ে জিজ্ঞাসা করেন নাই। কেন তার হয়তো জ্ঞান ছিল তিনি জানতেন যে জাকাত নির্দিষ্ট মালের উপরে দিতে হয় এবং হজ মানে আর্থিক সামর্থ্য সেখানে প্রয়োজন তো এ কারণেই তিনি সেটার প্রশ্ন না করে শুধুমাত্র প্রশ্ন করেছেন যে আমি যদি শ্যাম পালন করি আর আমি যদি রোজা রাখি তাহলে কি জানাতে যেতে পারবো এটা একটা দ্বিতীয় অভিমত তৃতীয় কেউ কেউ এই অভিমত দিয়েছেন যে সাহাবি যখন বলেছেন ও আহাল তুল হালাল ও হারাম তুল হারাম আমি যখন হালালকে হালাল স্থির করব আর হারামকে হারাম হিসাবে জানব এই যে বক্তব্য হালাল হারামের এই নীতি নির্ধারণী বক্তব্য তিনি দিলেন केहू बोलन जी वक्तव्य भरे जैकत और हज के ढुकिए देवा कमन कर प्रश्न आसते परे जवाब सहज तर कारण जकत माले ऊपर हज माले शर कदि आदाय ना तो माल हो जाए अपवित्रपवित्र माल हम हालाल हराम सीमारेखार भरे पड़े जाए कहबी হয়তোবা তিনি এই বক্তব্যের ভিতরে বোঝাচ্ছেন যে আমি জাকাত দেব আমার মালকে পবিত্র করব। আমি হজ করব। আমি আমার মালকে পবিত্র করব। আল্লাহর ডাকে সাড়া দেব। এগুলি করার পরে আমি যদি এই নামাজগুলি আদায় করি আর রোজা রাখি তাহলে কি আমি নাজাত যাত পাবো না তখন রস আসলাম বলছেন জি হ্যাঁ তুমি নাজাত পাবে জান্নাতে চলে যাবে শুধুও দর্শক বৃন্দ এতে স্পষ্ট প্রমাণিত হলো যে ইসলামের মৌলিক বক্তব্য যে আমলি চারটি রকম সলাদ সিয়াম জ্যাকাত হাজ এই চারটি রকুন দুই ভাগে বিভক্ত দুটি হচ্ছে দনি গরিব নির্বিশেষে সকলের উপরে মুসলিম মাত্রই নারী হোক আর পুরুষ হোক যাই হোক না কেন সম্পদশালী হোক আর গরিব হোক তাকে অবশ্যই সলাদ এবং স্যাম আদায় করতে হবে পরন্তু সলাত ও শিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন হয় ব্যক্তির নৈতিকতা বরিষ্ঠ হয় প্রবল হয় শক্তিশালী হয় এবং মানুষ প্রকৃত মানবতার গুণে গুণান্বিত হয় উপরন্তু জাকাত এবং হাজ এই দুইটি আমল সেই দুটি রুকুন এটি কেবলমাত্র ধনীদের উপরে যাদের সম্পদ আছে তাদের উপরে ফরজ সবার উপরে নয় আল্লা স্ন আলা আমাদের উপরে ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন এ আমন এই চারটি আরকানের মাধ্যমে দুটি আরকান ধনী গরিব নির্বিশেষে সকলকেই পালন করতে হবে তার মাধ্যমে ব্যক্তি শুদ্ধ হবে পবিত্র হবে আর আরও দুটি করেছেন জাকায়াত এবং হাজ সে দুটি করেছেন সমাজকে সংশোধনের জন্য আজকের এই ফাসাদের যুগে বিপর্যয়ের যুগে আমরা যে কোনো ধর্মের অবলম্বনকারী হই না কেন বা যে কোনো মতাদর্শ ও মতবাদের অনুসারে হই না কেন তারা কিন্তু আজকে বলতে স্বীকার করছি যে নৈতিকতার অভাব নৈতিকতার পদস্খলন ঘটেছে আদর্শ নাই সে কারণে আজকে আদর্শ মানুষ নাই সমাজও আদর্শের দিকে এগিয়ে যাচ্ছে না আইন আদালত সবই আছে ব্যক্তি পরিশোধিত হচ্ছে না ফলে সমাজ ক্রমশ ধ্বংসের দিকে ধাবমান হচ্ছে অতএব ইসলাম এমনভাবে গুরুত্ব দিয়েছে যে আগে ব্যক্তিকে শুদ্ধ করেন তারপর সমাজ সংশোধন করেন তারপর সমাজের সামনে এগিয়ে যান আপনার লক্ষ্য অর্জন করা সম্ভব হবে সেই বক্তব্যটি এখানে পরিষ্কারভাবে ফুটে উঠেছে শুধুও দর্শক বৃন্দ এবারে আসুন যে সলাত ও সিয়াম এর গুরুত্ব কতখানি একজন ব্যক্তি নিজেকে যত বড় মুমিন বলে দাবি করুক মুসলিম বলে দাবি করুক ইমানদার বলে দাবি করুক দিনদার বলে দাবি করুক ভালো মানুষ বলে যতই দাবি করুক না কেন সোলাদ যদি না থাকে তাহলে তাকে ভালো বলা যায় না এজন্য সলাতের গুরুত্ব অপরিসীম সলাদ একজন মৌমিন ও কাফিরের ভিতরে পার্থক্য সৃষ্টি করে একজন ব্যক্তির ভিতরে ইমান আছে কি না তা যাচাই করার মাধ্যম হচ্ছে সলাদ এজন্য জন্য রসম সাল্লাহ আলিউসাল্লাম সলাতের প্রতি সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন এবং রসমুল সাল্লাহ আসলামের আখের রসৈয়ত সর্বশেষ রসইয়ত দুনিয়া থেকে বিদায়ের পাক্ষ্যালে সে ওসিয় ছিলাম তাহলে অতএব এই সলাত কত গুরুত্বপূর্ণ আপনি সহজেই বুঝতে পারবেন শুধুও দর্শক বিন্দু সাহাবাই কেরম রিজওয়ানুল্লাহে আলহিম আজমাইন সোলাতের কি গুরুত্ব দিতেন আমরা সেটা সাহাবি আবদুল্লাহ রাজি আনহুআর এর একটি বক্তব্য দ্বারা স্পষ্ট বুঝে নিতে পারবো তিনি বলছেন আমাদের জীব দশায় সাহাবিদের সোনালি যুগে সরাত্তে কেউ গাফেল থাকতো না জামাত থেকে কেবলমাত্র ঐ লুক যে লোকটি ছিল মোনাফিক তার মুনাফিকই জ্ঞাত ছিল শুধুও দর্শক বিন্দু সময় এলো একটি ছোট্ট বিরতির বিরতির পর আপনাদের সাথে আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাসিমাদানি আর আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে বাংলায় এই রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার তারা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 रसुल्ला शिक्षा অর্থাৎ দিনী শিক্ষা অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সেই মুসলিম চতুর্থ খণ্ড অধ্যায় হাতের সংখ্যা ছ হাজার সম্মানিত সুদী ও দর্শক বিরতির পর পুনরায় আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে কথা আমরা বলতেছিলাম যে ইবিনাজি আল্লাহ বলছেন। যে আমাদের জীবদ্দশায় জামাত থেকে দূরে থাকতো না কেবলমাত্র কপট মুনাফেক আর আজকে জামাত তো দূরের কথা আজকে আল্লাহর পক্ষে গুসক বারবার বলছে হাইয়া আল্লাহ হইয়া আলহ অথচ কর্ণকুহরে প্রবেশ করার পরেও হৃদয় তন্দিতে আঘাত হানছে না ইমানদার বলে দাবি করছি ইমানের জোশ দুর্বার কোথায় সব জন হারিয়ে ফেলেছি আজকে আমরা ঘর কোনো ব্যঙ্গের মতো হয়ে গেছি সুতরাং এ সরাত কত বড় গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে অতপর সিয়াম এটাও গুরুত্বপূর্ণ একটি ইসলামের রক্ষণ যার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন সম্ভব কেননা সরা এটা আপনার বাহ্যিক আবাদত অভ্যন্তরীণ আবাদত সরাতটা আপনার হতে পারে তার ভিতরে রিয়া রুখে মানুষকে দেখানোর প্রবণতা ঢুকে আপনার আবাদত বাতিল করে দিতে পারে কিন্তু সয়াম এমন একটি আবাদত যা সারেফ আল্লাহর জন্য সম্পাদিত হয় এখানে বান্দা যদি সে রোজা রাখে সত্যিকার অর্থে তাহলে সে কিন্তু মানুষ দেখানোর জন্য করবে না তার কারণ সুযোগ আছে তার ঘরে খেয়ে নেওয়ার অস্ত্র খাচ্ছে না এজন্যই রসুল সাল্লা আলিয়াল্লাম বলেন আল্লাহ বলেন আস আশি রোজা আমার জন্য কেন আল্লাহর বান্দা নিজে খায় না পান করে না বলছে ইয়ে দেহ সে তার খাওয়া তার পানীয় তার শাহওয়াত প্রবৃত্তির তাড়না সব থেকে সে নিবৃত থাকে দূরে থাকে লি আজিলি আমার কারণে সুতরাং আমি নিজে তাকে পারিতোষিক দেব বদ্যা দেব এজন্য বলা হয় যে সিয়াম এমনকি আবাদত যার ভিতর রিয়া বা প্রদর্শনেরচ্ছা লুক দেখানোর এই মেজাজ হয় না কাজী সিয়ামের মাধ্যমে সবচেয়ে বেশি আত্মসদ্ধি অর্জন করা সম্ভব এজন্য রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইয়া আমার সরস্যা বা ওই যুবকেরা তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব সেজন্য বিবাহ করে আর বিবাহ করা যদি আর্থিক সামর্থ্য না থাকে তাহলে হে সৌ সেজন্য রোজা রাখে রোজা তার জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করবে শুধুও দর্শক এবারে প্রশ্ন হচ্ছে যে আজকের এই জমানায় দেখছি আমরা মুসলিম অথচ সলাত আদায় করি না এ ব্যাপারে আমরা নির্দিদায় বলতে পারি যে সলাত আদায় না মানুষ দুই ভাগে বিভক্ত একদল মানুষ যারা সলাতের হকুম এটা ফরজ এটা যে আবশ্যক সেটা জানে না যদি এরকম কোনো মানুষ থাকে তাহলে সেটা হলো যে সে ফরজকে যদি অস্বীকারকারী হয় তাহলে সকল আলেম ওয়নামাদের মতে দলমত নির্বিশেষে সে ইসলাম থেকে আউট হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু সলাৎ আদায় করে তা সাহ মানে ছেড়ে দে অলসতা করে অলসতা যারা করে এরা আবার দুই ভাগে বিভক্ত এক দু লোক আছে মোটেই সলাত আদায় করে না যারা মোটেই সলাৎ আদায় করে না তাদের কঠিন শাস্তির কথা বলা হয়েছে এবং তাদের এই মোটেই সলাৎ আদায় না করাটা কুফুরি আর আরেক দুর লোক আছে যারা সলাতে অলসতা করেন এই অলসতাগুলি তারা সলাৎ আদায় করে আদায়কারী অলস এই আদায়কারী অলস আবার দুই প্রকারের এক প্রকার হলো মুনাফেক যাদের কলা আল্লাহ রবাহ বলছেন ইদা কামো ইলা সলায় কামো কুসালা তারা যখন সরাত আদায় করতে দাঁড়ায় তখন তারা অলস হইয়া দাঁড়ায় এক পায়ের উপরে ভর করে এইভাবে সেইভাবে হেলে দুলে দাঁড়ায় ওলা করুন আল্লাহ ইল্লা কালিল তারা কমই আল্লাহর জিকির করে তাকে আবাদ করে থাকে অর্থাৎ এটা শুধুমাত্র রসম তাই পালন করে কিন্তু তাদের অন্তর থেকে সেটা পালন করে না কুফুরি অন্তরে কুফুরি রুক্ষায়িত আছে দর্শক আর একদুল সলা আদায়কারী আছেন যারা ওই শ্রেণীভুক্ত না কিন্তু মোনাফিকের এই রুগে রোগাক্রান্ত তাদের সম্বন্ধে আল্লাহ রবাহ বলছেন একদুল লুক আসবে সলাৎকে নষ্ট করে দেবে আর শাহওয়াত প্রবৃত্তির তাড়নায় লিপ্ত হয়ে যাবে কৌ না গাইয়া তাদেরকে ফেলে দেওয়া হবে গৈয়াতে আর গৈয়া সম্পর্কে রসোল হাসম বলছেন ওয়াদি ফি জাহান্নম জাহান্নমের একটা ওয়াদি নিচু গর্ত গহীন তার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে ওই লোককে যে তার সলাদকে নষ্ট করে দিয়েছে সলাপ নষ্ট এর ব্যাখ্যায় রইসুল মুফাসরিন সাহাবি ইবনে আব্বা সরজাল আহমা বলেছেন যে এখানে সলাৎ নষ্ট এর অর্থ এই রয় যে তারা কু কুল্লিয়া তারা মুঠেই সলাৎ আদায় করে না। বরং এখানে অর্থ হচ্ছে তারা সলাৎ আদায় করে কিন্তু আনবক্তে হ্যা ঠিক মতো টাইম মতো আদায় করে না কেননা আল্লাহ রবাহ আলমিন বলেছেন ইন্না সলা খেয়ানা কিতাবম্ম কুদা এই যে নির্ধারিত ছক সলাতের কখন শুরু হবে কখন শেষ হবে এটা ঠিক রাখে না এই অপরাধের কারণেই আল্লাহ রব আলম তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন এবং এদেরকেই বলা হয়েছে ফওয়াইল উল্লিল মুসাল্লিন ওয়াইল বা জাহান নামের দুর্ভুক ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ যারা তাদের সলাতের ব্যাপারে অলস গাফেল কাজেই শুধু ও দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে সলাৎ অনাদায়ী ব্যক্তি একটা ধরেন যারা অস্বীকার করে তারা নির্দিদায় কাফের যারা স্বীকার করে কিন্তু আদায় করে না এদের ভিতরে একদল লোক আছে যারা কুফুরি করতেছে আরেদুর লোক যারা তাদের ভিতরে মোনাফিকি আছে আরেদুর লোক যারা আছে মোনাফিক রোগে আক্রান্ত আছে সুতরাং এই সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে চলাতে অভ্যস্ত হতে হবে শুধুও দর্শক বিন্দু থাকলো প্রশ্ন সিয়াম প্রসঙ্গে সিয়ামের হকুম কি। এটা নির্দিদায় যে ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সর্বসম্মতভাবে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আউট হয়ে যাবে পক্ষান্তরে সিয়াম যদি সে শিকার করে কিন্তু আদায় করে না তাহলে তার কাজটি হবে ফাঁসেকি কাজ সে মৌমিন ফাঁসেক সে কামিল মৌমিন নয় এজন্য এই ফাঁসেকি কাজ ক্রমান্বয়ে করতে থাকলে এক পর্যায়ে তাকে ইসলাম থেকে আউট করেও দিতে পারে সুতরাং সাবধানতার সাথে আমাদেরকে বিষয়টি নিতে হবে শুধুও দর্শক বৃন্দ এখানে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে একজন মৌমিন সে চেষ্টা করবে সাধনা করবে পরিপূর্ণ ইমানের শিখরে ওঠার জন্য আর পরিপূর্ণ ইমানের শিখরে উঠতে গেলে তাকে ইসলামের যে ফরজসমূহ যেগুলি করা হয়েছে সেগুলি সে আদায় করবে সাথে সাথে ইসলাম যা নিষেধ করেছে সেগুলি থেকে সে নিজেকে নিবৃত রাখবে কন্ট্রোল করবে অর্থাৎ যা করণীয় আবশ্যক ফরজ তা আদায় করবে যা বর্জনীয় আবশ্যক সে বর্জনীয় বিষয় হতে নিজেকে নিবৃত রাখবে কন্ট্রোল রাখবে পরহেজ করবে সাবধান হবে সাথে সাথে একজন মৌমিনকে অবশ্যই চেষ্টা করতে হবে অতিরিক্ত এক্সট্রা কিছু করার জন্য কেন কারণ আমরা কেউ পরিপূর্ণ হতে পারবো না মানুষ মাত্রই আমাদের ঘাটতি থাকবে শূন্যতা থাকবে অথবা আমাদেরকে অতিরিক্ত সলাদ অতিরিক্ত শ্রেয়াম যেগুলিকে আমরা নফল সলাদ নফল শ্রেয়াম বলতে পারি সেগুলি করতে অভ্যস্ত হব যদি করতে অভ্যস্ত হয়। তাহলে খেয়ামতের কঠিন দিনে হয়তোবা আমাদের জন্য মুক্তির অশিলা হয়ে যাবে এজন্য রসুল্লাহ আরাল্লাম বলেছেন যে আল্লাহ সব আয়লা খেয়ামতের দিনে বান্দার নেকি সমুহ ওজন করবেন ফরজ দিয়ে আগে ফরজে ঘাটতি হলে আল্লাহ রব আন বলবেন আমার বান্দার অন্যান্য ফরজের অতিরিক্ত কি আমল আছে সেই নফলগুলি নিয়ে আসো এবং সেইগুলি পাল্লায় তুলে দিয়ে বান্দাকে পার করে দাও এতে স্পষ্ট যাচ্ছে যে নফল এবাদতের কত গুরুত্ব শুধুও দর্শক বিন্দু এতে স্পষ্ট বুঝ যাচ্ছে যে নফল এবাদতের কত গুরুত্ব কাজেই আমাদেরকে নফলের বেশি উদ্বুদ্ধ হতে হবে যেমন তরুণ রসুল সাল আলহিউসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের শরীরে তিনশো ষাটটি জুড়া আছে আর প্রত্যেকটি জুড়ার পক্ষকে থেকে আদায় করতে হয় হজল রসুল আসলাম বলেছেন কেউ যদি প্রতিদিন ফজরের নামাজের পর সে যদি বসে থাকে মসজিদে আর সূর্য উঠার পরে সে যদি দুই রেখা ইশ্রাক সলাত আদায় করে মাত্র দুই রেখা সর্বনিম্ন এই দুই রেখার যদি কেউ আদায় করে তাহলে তার শরীরের তিনশো ষাটটি জোড়ার পক্ষ থেকে সত্য আদায় হয়ে যাবে এতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ইসলাম নফলের প্রতি কত গুরুত্ব আরোপ করেছে শুধুও দর্শক বৃন্দ অনুরূপভাবে রসুমসাল আলী সাল্লাম বলছেন মনসাম যে ব্যক্তি একটি রোজা রাখবে একদিন আল্লা রে আল্লাহকে পাওয়ার জন্য বা তার এই রোজার বদৌলতে আল্লাহর আলমিন তার চেহারা থেকে জাহান্নকে সত্তর বৎসর পথের দূরে সরিয়ে দেবেন সোভান অতএব নফল এবাদতের মধ্য দিয়ে আমাদেরকে বেশি বেশি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ফরদের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে কেননা এগুলি না হলে ইমান থাকবে না এটা হলো মূল বৃত্তি অতপর আমাদেরকে সাথে সাথে নফলের প্রতি উদ্বুদ্ধ হতে হবে নফলের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে হাদিস কোদ্সি স্বয়ং আল্লাহ বলেন রসুল আসলাম আল্লাহ থেকে বর্ণনা করছেন আল্লাহ আব্দি বলেনফলের মাধ্যমে সে আমার সান্নিধ্যে আইসে পৌষবে এমনকি আমি তাকে ভালোবেসে ফেলবো আল্লাহ আকবর বুহারের হাদিস পথে এবো আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে নফল এমনকি এবাদত যার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য পেতে পারি শুধু দর্শকবৃন্দ সময়ের শেষ দ্বার প্রান্তে এসে পৌঁছেছি বিদায়ের প্রাকলে আপনাদেরকে স্মরণ করিয়ে দেব সাহাবাদের আমলের কথা তারা ছিলেন সত্যের প্রতি উদ্গ্রীব তারা ছিলেন জান্নাতের প্রতি অতি আগ্রহী এবং এটাও জেনিয়ে দেব যে মৌলিকত্ব যার মাধ্যমে আপনার আমার নাজাত সম্ভব আপনাকে আমাকে সেই মৌলিকত্বর দিকে ফিরে আসতে হবে সাথে সাথে এটাও যেন আমরা বলে না যাই যে আমরা মানুষ আমরা আল্লাহর কাছে ঋণী আল্লাহর নিয়ামত খাচ্ছি সুতরাং তার গুণগাওয়া আমাদের উপরে কর্তব্য তাই আমরা যেন ফরজের সাথে সাথে কিছু কিছু করে এক্সট্রা নকলে আবাদত করি যার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য পাবো আসুন আমরা হাদিসটা ভালোভাবে উপলব্ধি করি এবং ইসলামের মূল বুনিয়াদসম আদায়ের সাথে সাথে নফল আবাদতের প্রতিযোগিতায় প্রবৃত্ত হই আল্লাহ সুহান হু ও আমাদেরকে তার প্রিয় বান্ধা হিসেবে কবল করুন বেশি বেশি করে নেকি অর্জনের তৌফিক দান করুন যাবতীয় অন্যায় এবং পাপাচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিনুমি সাইল মুসলিমিন ও সালামালিকুম ও রহমতুল্লাহি ওবরাকাত عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم <سلام> السلام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 শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি চার নয় peace tv, TV. रमजानवित्र मास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 সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন रमजान सन्ध्याटाय पुनः और सकाल आठ टाय बांग से बीस टी बांगल् صلاه القيام يا سابكم الله الله اكبر الله أكبر <تصفيق> الحمد لله رب العالمين الرحمن الرحيم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 أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلمة من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فاخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فإن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين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 يَحْكُمُ بِهِ النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرُّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِنْ كِتَابِ اللَّهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ فَلَا تَخْشَوْنَ النَّاسَ وَاخْشَوْنِي وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قليلا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 ومن لم يحكم بما أنزل الله فاولئك هم الظالمون الله اكبر الله اكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد